দু হাজার দশ সাল থেকে শুরু হয়ে বেড়েই চলেছে বাংলাদেশে বেকারের সংখ্যা দিয়েছে কয়েক বছরে তা দ্বিগুণ হয়ে দাঁড়াবে যেমন জনসংখ্যার উনচল্লিশ দশমিক চল্লিশ শতাংশ হবে ক্ষমতাসীন সরকারের জরিপে ব্যাকের সংখ্যা কম দেখানো হলেও আইএলও এর হিসাবটিকেই পর্যবেক্ষকরা সঠিক বলে রায় দিয়েছেন আইএল এর প্রতিবেদনে আরো দেখা যায় বাংলাদেশের তরুণদের মধ্যে ব্যাককারত্ব দু হাজার সালের তুলনায় দ্বিগুণ হয়ে দু সালে বারো দশমিক আট শতাংশ দাঁড়িয়েছে আয়ালয়ের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ ব্যাকর সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষণা থেকে জানা যায় বাংলাদেশের ৪৭ শতাংশ স্নাতকই ব্যাকর কিন্তু আশ্চর্যের বিষয় হল এই বিশাল ব্যাকর জনগোষ্ঠী থাকার পরও ব্রাহ্মণ্যবাদী ভারতের দালাল জালিম সরকার এদেশের অসহায় ব্যাকর যুবকদেরকে নিয়ে রীতিমতো পরিহাসে মেতে উঠেছে বেসরকারি সংস্থা সিপিডির এক গবেষণায় দেখানো হয়েছে বাংলাদেশের প্রায় পাঁচ লাখ ভারতীয় কাজ করছে তারা বছরে তিন দশমিক মিলিয়ন ডলার বা প্রায় ৪০ হাজার কোটি টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে দেশের মানুষের সঙ্গে এ কেমন নির্লজ্জ প্রতারণা এই জালিম সরকারের